শ্রোতা বাইবরা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্বনি এই পর্ব থাকছে আল্লাহ সম্মান খুন্ন হয় এমন কিছু আচরণ হ্যাঁ তার প্রথমে বলছি যে আল্লাহ সুপারিশ কামনা করা তার বান্দার যে তার কোন আল্লাহ থেকে আপনি কিছু উসুল করার সময় আল্লাহর সুপারিশ কামনা সেটা কিন্তু বেয়া সাথে হম সেটা আমরা বুঝাতে চেষ্টা করবো যে আল্লাহকে মধ্যস্থতাকারে বানাইলেন কোন কারোর থেকে কিছু উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে সেটা বললেন যে আল্লাহ সুপারিশ কারণ এটা আল্লাহর সাথে দুরাচার করা তার সম্মান হানি করার সামিল যেটা তার যে সম্মান প্রদর্শন করা আমাদের বাধ্যতামূলক তার বিপরীত কাজ হ্যাঁ সুতরাং আল্লাহর সুপারিশ কামনা করা যে রসুল আকালাম কাছে একজন বেদইন এসে বললেন যে হে আল্লাহ রসুল যে মানুষ খুব কষ্টে পড়েছে ধ্বংস হয়ে যাচ্ছে অনু খেতিলাম যে সম্পদ ধ্বংস হচ্ছে বহালা না আম মানুষের চতুষ্প জন্তুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অনা বৃষ্টির কারণে বৃষ্টি পাচ্ছে না পানি পাচ্ছে না তাহলে আল্লাহর কাছে এবং আপনার কাছে আল্লাহর সুপারিশ কামনা করছি এটা বলার সাথে সাদু রসুল বললেন ওই হাঁকা মাথা কোর যে তোমার কপাল করে তুমি জানো তুমি কি বলছিলে এবং রসুল সাথে সাথে তিনি আল্লাহর আল্লাহর পবিত্র বর্ণনা করতে শুরু করলেন এবং তিনি হ্যাঁ এমন ভাবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে শুরু করলেন যে তার চেহারার মধ্যে সাহাবে কারাম সেটা দেখতে পায় যে চেহারার মধ্যে ফুটে উঠেছে এই ব্যাপারটা যে আল্লাহর কোন সৃষ্টির কাছে আল্লাহকে সুপারিশ বানানো সেটা কিভাবে সম্ভবেন সার আল্লাহ আদমিন দারিখ যে আল্লাহর মর্যাদাটি এর উপরে ওই হাঁকা তুমি কি জানো আল্লাহকে হ্যাঁ এরকম ভাবে আল্লাহ মনে করতে যাচ্ছ ইন্সিদা রসুল বলছেন তার যে আর সকল আকাশের উপর এরকম ব্যার মতো আছে গম্বদের মতো তার আছে সেই আরস্যের অবস্থানের কারণে হম বলে যে এরকম নড়ে উঠছে আওয়াজ করে ওঠে সে আকাশগুলো গুলো যেরকম ভাবে আপনার কোন যে যদি ইয়ে থাকে বসার স্থান থাকে সেটা উঠলে যেটা কিভাবে এই দৈনির মাধ্যমে বুঝতে পেরেছি যে আল্লাহর কোন সৃষ্টির কাছে আল্লাহর সুপারিশ কামনা করা যাবে না যে আল্লাহ আপনি সুপারিশ করে দেন সে আমাকে দেবে এটা আল্লাহর মাননা এক নম্বর হচ্ছে এতে করে আল্লাহ সম্মান ক্ষুণ্ণ আছে। কারণ আল্লাহ হচ্ছে মহান সুতরাং মানুষের কাছে আল্লাহকে ওয়াস্তা বা মাধ্যম ধরা সেটা কোনো জায়জ নয় কারণ ওয়াস্তা ধরার মানে হচ্ছে এরকম আর আল্লাহ এটার থেকে অনেক উদ্ধার এটা হারাম হওয়ার কারণ হচ্ছে আল্লাহ সম্মান্ষণ্ড হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যার কাছে সাধারণত আপনার সুপারিশ নিয়ে আসে रक्षा पाये बर आल्लाभुत मरदा क्षूर्णा जाए কারণ আপনি আল্লাহকে মিল করে দিলেন মধ্যস্থতা পর্যায়ে আপনি আল্লাহকেও রাখলেন হ্যাঁ তাহলে সমান্তরাল করে দেওয়া হলো এতে করে আল্লাহর যে মাকাম সেটা নষ্ট হয়ে গেল হম তো সুতরাং এটা এই কারণে চার নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ শানু কখনো কারোর কাছে সুপারিশ করার মতাজ না কারণ সুপারিশ করতে যায় যে নিজে করতে পারে না এই কারণে সুপারিশ করতে সে যাচ্ছে তিনি গাঢ়রে তো করাই দিতে পারেন যৌকে বাধ্য করতে পারেন যে সে যেন এর কাজটা করে দেয় হ্যাঁ কারণ আল্লাহ নিজেই বলেছেন যে আমাদের যখন আমরা কোনো কিছু চাই তখন সেই জিনিসকে বলি যে হয়ে যাও তখন হয়ে যায় তাইলে আল্লাহর এই ক্ষেত্রে আর বেশি দেরি করতে হয় না আল্লাহর ক্ষমতা অনেক বেশি আল্লাহিনের বিরাশি নম্বর আয়তা বলেন আমরুহু ইনামা অদা উল্লহু কুমফ যে তিনি যখন কোনো কিছু করতে চান তখন তার অর্ডার কুন যে হয়ে যাও তখন সেটা হয়ে যায় এখন কথা হচ্ছে যে সকল ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র করা এটাও কিন্তু আল্লাহ করেছেন তখন রসইল আকরম সাল্লাহসাল্লাম তাজবি করতেছিলেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছিলেন এবং বারবার করতেছিলেন যেটা রসুল আকরমসাল্লা সাবাইকালাম তার চেহারা থেকে দেখতে পেয়েছেন এবং তাজবি মানেকে যে তিনি যে তাজবি করছিলেন মানে আল্লাহকে মুক্ত ঘোষণা করেছেন কেন আল্লাহকে সেই জিনিস থেকে পবিত্র ঘোষণা দিলেন রসিউল আকরম সাল আলী ইসলাম এটা আল্লাহ সম্মান রক্ষা করা যেই ত্রুটি পূর্ণ কথা যদি আল্লাহর সাথে সমৃদ্ধ করা হয় তখন আল্লাহকে সেটা থেকে পবিত্র ঘোষণা দিতে হবে নিয়ম যেটা আল্লাহ রসুল করেছেন সুতরাং এই সমস্ত আল্লাহকে মুক্ত ঘোষণা দিতে হবে এটাই আল্লাহ সম্মান রক্ষা করা এবং এটা হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণতা দাবি আরেকটা কথা হচ্ছে যে রসুল আকরিমস্লামের কাছে সুপারিশ ছাওয়া তার জীব দশায় সেটা দোয়া চাওয়ার মত যখন যে কারো কাছে দোয়া চাওয়া যায় তাই সুগারেশ চাওয়া যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আর রসুল এখন যখন জীবদ্দশায় ছিলেন তখন সেটা যেটা রসুল মানে তাকে সতর্ক করেছেন সেটা হচ্ছে আল্লাহকে সুপারিশকারী বানানোর ব্যাপারটা কিন্তু তার কাছে যে সুপারিশ আবেদন করছেন আল্লাহর কাছে করার জন্য সেটা তিনি কি করেন নাই অস্বীকার করেন নাই কিন্তু যাবে না কারণ সেটা মৃত ব্যক্তিকে ডাকার সমতুল্য তার কাছে সমতুল্য এটা কিন্তু সিরকে আকবর সেটা করা যাবে না আল্লাহ সুরে ফাতরের তেরো চোদ্দ নম্বর আয়তের মধ্যে বলেন বলেন আল্লাহকে বাদ দিয়ে ডাকে হম আল্লাহ বলছেন তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডাকছো এরকম দাগ থাকে ওই দাগটাকে কেতমির বলা হয় যে এতটুকু সামান্য পরিমাণে বুঝাচ্ছে আল্লাহ যে সামান্যটুকু পরিমাণ মালিকও তারা হতে পারে না হম আল্লাহ ইমত এখন যে তোমরা যদি তাদেরকে ডাকো তোমাদের ডাক তারা শুনবে না অবস্থা যা বলে এবং তারা শুনলে ও যে ধরে নেওয়া তাহলে তোমাদের ডাকে সারা দিতে পারবে না অস্বীকার করে বসবে যিনি সবচাইতে সবকিছু সবচাইতে বেশি জানেন তার মতো সংবাদদাতা আর কেউ হতে পারে না এবং তার সংবাদ সত্যই হয়ে থাকে আল্লাহ আমাদেরকে আল্লাহর সম্মান রক্ষা করার তো অভিজ্ঞান করুন এবং কেউ যদি আল্লাহর সম্মানকে ক্ষুণ্ণ করতে চায় সেটার থেকে পবিত্রতা ঘোষণা দেওয়ার করুন সেটাই আমরা কামনা